এই আলোচিত হবে সিরাদৌত্রিশতমে আমরা অবস্থান করছি বৌদর যুদ্ধের প্রাককালে আমরা আলোচনা করেছি কেন এই বদলে যুদ্ধের সূত্রপাত হয়েছিল মুসলিমরা সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলায় হামলা জন্য একটি বাহিনী প্রেরণ করে আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং রসুল্লা সাল্লাসাল্লাম কুরাইশরা হামলার খবর আজ করতে পেরে নিরাপদ দূরত্বে সরে আসে অন্যদিকে কুরাইশদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ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 গায়িকা তাদের পরিকল্পনা ছিল মুসলিমদের পরাজিত করার পর তারা তিন দিন বদরের প্রান্তরে অবস্থান করবে মদ খাবে আর গান বাজনা করে বিজয় সেলিব্রেট করবে আল্লাহ তালা পবিত্রকুর আনে তাদের এই যাত্রার দৃশ্য উল্লেখ করেছেন وَلَا تَكُونُوكَ الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَرِعَاءَ النَّاسِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ أَرْتُمْ لَتَا دَلْمُ تَحْرَوْنَا যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে আর তারা যা করে আল্লাহ তা পরিবেশন করে আছেন সুরা আনফাল আজ সাতচল্লিশ অন্যদিকে মুসলিমরা এসেছিল গাফেলা দখল করার উদ্দেশ্যে কিন্তু তাদের কোন ধারণাই ছিল না কোরাইশরা পাল্টা এত বড় বাহিনী প্রেরণ করে বসবে রসুল্লা সাল্ল আলীসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন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 বদরের কাছাকাছি পৌঁছে একটি জায়গায় তিনি থামলেন তার সাথে ছিলেন আবু বকর রাজ আনহু সেখানে এক বুড়ো বেদিনের দেখা পেলেন তাকে থামিয়ে নিজ পরিচয় গোপন করে তার সাথে কথা বললেন তার কাছে ক্রাইশ এবং মুসলিম বাহিনীর তথ্য জানতে চাইলেন বুড়ো লোকটি বলল দেখুন আপনারা নিজেদের পরিচয় না দেয়ার আগে আমি কিছুই বলব না আচ্ছা ঠিক আছে আপনি যদি আমাদেরকে তথ্য দেন তাহলে আমরা কারা সেটা আপনাকে বলবো রসুল্লাহ বললেন আচ্ছা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 এ কথা বলে রসুল্লাহ সাল্লু আলী আসালাম সেখান থেকে চলে আসছিলেন আর বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করছিল মা থেকে মানে এটা কি ইরাকের পানি থেকে কিন্তু রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম কোন উত্তর না দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন যেন লোকটি আর কোনো প্রশ্ন করার সুযোগ না পায় আসলে রসুল্লাহ বলতে চেয়েছিলেন আমরা মা থেকে অর্থাৎ পানি থেকে এসেছি কারণ আল্লাহানুয়া তালা কোরআনে বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে কথার কৌশলে আল্লাহ রসুল বুড়ো লোকটিকে এড়িয়ে গেলেন এবং তাকে কোন তথ্য দিলেন না বৃদ্ধটি মুসলিম বাহিনীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে একেবারে নির্ভুল তথ্য দিয়েছিল সে যে জায়গায় মুসলিমরা অবস্থান করছে বলে ধারণা করেছিল মুসলিম বাহিনী তখন ঠিক সেখানেই কিন্তু সে জানত না সে আসলেই কথা বলছে বুড়ো লোকটির সাথে কথা বলে নবীজি সাল্লাহ আলিহাস্লাম কোরাইশদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন এই বৃদ্ধ লোকটির তথ্য বেশ নির্ভরযোগ্য ছিল কারণ সে মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম এবং তার সাহাবিদের অবস্থান সম্পর্কে যে আন্দাজ করেছিল তা সঠিক ছিল রসল্লাহ এরপর সাহাবিদের কাছে ফিরে গেলেন তিনি কোরআসদের সম্পর্কে আরও খবর আনতে আলি ইবেন আবি তালিব আজ দুবাই রিবিনুল আওয়াম এবং সাঈম সহ আরো কিছু সাহাবিদের পাঠালেন তারা কোরআসদের বাহিনীর দুজন লোককে পেয়ে ধরে নিয়ে আসে তাদের জিজ্ঞেস করলেন তোমরা কাদের লোক তারা বলল আমরা কোরাইশের পানি সাপ্লাই দিচ্ছি পানি নেয়ার জন্য ওরা আমাদের পাঠিয়েছে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 হুম তাহলে তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার জন রসুল্লা সাল্লাস্লাম এরপর জানতে চাইলেন কোরাইশ নেতাদের মধ্যে থেকে কারা এসেছে তা জানো তারা বলল উথবা এ রাবিয়া, রবি শাইবা এ রাবিয়া আবুল বুখতার এ বিন হিসাম হাকিব হিজাম নাফাল এ বিন হারিস এ বিন আমির এ বিন নউফাল তোয়মা আদি এ বিন নউফাল নজর এ হারিস জামা এ বেন আসওয়াদ আবু জাহেদিন হিসাম উমাইয়া বিন খালাফ হাজ্জাজের দুই পুত্র নবিহ এবং মোনাব্বিহ সুহায় আমার ওমর এবউদ এরপর মুসলিমদের লক্ষ্য করে বললেন মক্কা তার কলিজার টুকরোগুলো তোমাদের মোকাবেলায় পাঠিয়েছে এবারে আলোচনা করা যাক দুই বাহিনীর পরিসংখ্যান নিয়ে যুদ্ধে কোরাইশদের সঠিক সংখ্যা ছিল নয়শো পঞ্চাশ জন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের হিসাব প্রায় ঠিক ছিল মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিনশো জনের একটু বেশি অর্থাৎ মুসলিমরা ছিল কোরআশদের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে ছিয়াশি জন ছিলেন মুহাজির একষট্টি জন ছিলেন আওস গোত্রের আর একশো জন ছিলেন আল খাজরাজের আল আউস গোত্রের বাসস্থান ছিল মদিনার উপরই ভাগে আর রসল সাল্ল আলী আসালাম সেনা সংগ্রহ করার সময় বলেছিলেন যাদের বাহন প্রস্তুত আছে তারা শুধু সেনা দলে যোগদান করতে পারবে এজন্য আওস গোত্রের লোকেরা একটু দূরে বসবাস করায় তাদের অল্প সংখ্যক লোক এই যুদ্ধে যোগদান করতে পেরেছে আল বুখারি রাহেমাহুল্লা থেকে বর্ণিত আল বারা বিন আজিব রহু বর্ণনা করেন আমরা রসুল্লাহ আনীসাল্লামের সাহাবারা যখন বদরের কথা আলোচনা করতাম তখন আমরা বলতাম বদরে অংশগ্রহণকারী মুজাহিদের সংখ্যা আর তামলুকের যুদ্ধে অংশ নেওয়া মুজাহিদ যারা নদীর পানি পান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুদ্ধে অংশ নিতে পেরেছিল তাদের সংখ্যা সমান আর যারা এতে সফল হয়েছিল তারা ছিল মও তাদের সংখ্যা ৩১০ জনের একটু বেশি ছিল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 পতাকা স্লোগান আর রণধ্বনি যুদ্ধে উৎসাহ উদ্দীপনা ধরে রাখা ছিল এসবের উদ্দেশ্য বদর যুদ্ধের প্যানা ছিল সাদা এটি ছিল মোসাব এবেন অমায়ের হাতে আলী কালো পতাকা বহন করিয়াছিলেন একটি নাম ছিল আল উকবা এটি ছিল আলী এব আবি তালেবের হাতে এবং অপর কালো পতাকাটি আনসারদের একজনের হাতে দেয়া হয়েছিল সেই আনসারি সাহাবি ছিলেন সাহায্য আনহো অথবা হুবাব এ বেন মুহ আনহো সেনাবাহিনীর বামদিকের নেতৃত্বে ছিলেন সাধ এ বিন খাইসামা এবং ডানদিকের নেতৃত্বে ছিলেন মিকদাদ এ বিন আসওাদ পুরো বাহিনীর মাত্র দুটি ঘোড়া ছিল একটি ছিল জুবাইরের আর অন্যটি ছিল মিকদাদ এ বিন আসওয়াদের হাতে মুসলিমদের উট ছিল সত্তরটি প্রতিটি উট জনকে পালাক্রমে ভাগাভাগি করে চড়তে হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি কোন বর্ণনা এসেছে রসুল্লাহ আলিহাসাল্লাম নিজের উলি আবি তালিব এবং আবুল্লুবাবার সাথে করেছিলেন। এসেছে আবুল্লুবাবার পরিবর্তে মার্সাদ এবেন আবি মার্সাদের নাম সম্ভবত রাওহায় পৌঁছে আবুল্লুবাকে মদিনার অস্থায়ী প্রশাসক হিসেবে ফেরত পাঠানো হয় এবং বাকি যাত্রায় মার্সাদ রসুল্লা সাল্লাহ আলিহা সাল্লামের সফর সঙ্গে ছিলেন মুসলিম বাহিনী অবশেষে ময়দানে পৌঁছল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 কিন্তু মুসলিমদের দখলে প্রচুর পানি থাকবে আর এটা মুসলিমদের জন্য একটা প্লাস পয়েন্ট রসুল্লাহ তার এই প্রস্তাব খুবই পছন্দ করলেন এবং সে অনুযায়ী যুদ্ধের অবস্থান বেছে নিলেন এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষণীয় আর তা হচ্ছে যে সব ব্যাপার ওয়াহিদারা নির্ধারিত নয় সেসব ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম সাহাবিদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতেন তারা যেটাকে ভালো মনে করতেন সেটা নির্বিধায় আল্লাহ রসুল সাল্লাহু আলহামের সামনে তুলে ধরার সুযোগ দিতেন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 যে ব্যাপারে আল্লাহ ও তার রসুল সাল্লু আলী হাসাল্লাম একটি সারাই হুকুম দিয়েছেন সেই ব্যাপারে নিজেদের মত যুক্তি আইডিয়া প্রস্তাবনা কিছু চলে না তাই হুবাব খুব বিনয়ের সাথে প্রথমে জানতে চেয়েছিলেন যে নির্দিষ্ট জায়গাটি কেন নবীজি সাল্লু আলীহাসালাম পছন্দ করেছেন ওয়াহি কারণে নাকি যুদ্ধের কৌশল হিসেবে যদি এটি আল্লাহর তরফ থেকে ওয়াহি হয় তাহলে আল হুবাব তা নির্বৃদায় মেনে নিতেন কিন্তু যদি কোনো যুদ্ধের কৌশল হয় তাহলে তার কিছু বলার আছে এই ছোট একটা ঘটনা দেখিয়ে দেয় নবীজি সাল্লু আলিহাসাল্লাম ও সাহাবিদের মধ্যকার সম্পর্ক কতটা সহজ আর সুন্দর ছিল আল্লাহ রসুসাল আলীহাসাল্লাম যেমন তাদেরকে নিজেদের মত দেওয়ার স্পেস দিতেন তেমনি সাহাবিরাও জানতেন স্থান কাল পাত্র বিবেচনা করে বিনয়ের সাথে কিভাবে নিজের মত প্রকাশ করতে হয় তারা ইসলামের সীমারেখা বসতেন শরিয়ার বিপরীতে কখনো তারা নিজেদের মতামত প্রকাশ করার ধৃষ্টতা দেখাতেন না এবার আলোচনা করা যাক ময়দানে দুই ক্যাম্পের অবস্থান নিয়ে আল্লাহতালা বলেন যুদ্ধক্ষেত্রে তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে আর তারা ছিল দূর প্রান্তে আর কুরায়শ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে সুরা আনফাল আয়াত এই আয়াতে আল্লাহতালা ময়দানে দুই বাহিনীর অবস্থানের একটি চিত্র তুলে ধরেছেন এই আয়াতে একটি উপত্যকার কথা বলা হচ্ছে মুসলিম বাহিনী সেই উপত্যকার কাছাকাছি অবস্থান করছিল আর কুরয়েশরা সেই উপত্যকা থেকে দূর প্রান্তে অবস্থান করছিল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 কিন্তু মুসলিমদের জন্য মাটি হয়েছিল চলাচলের জন্য সহজ অথচ একই বৃষ্টি ক্রাইসদের জন্য মাটিকে করে দিয়েছিল কর্দমাক্ত আর দুঃসাধ্য এটা তাদের সেনাবাহিনীকে বিপাকে ফেলে দেয় একই বৃষ্টি কিন্তু দুপক্ষের উপর দুরকম প্রভাব এটি ছিল আল্লাহ আজালের পক্ষ থেকে বিশেষ সাহায্য এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে দ্বিতীয় বিশেষ সাহায্য ছিল শয়তানার ওয়াসওয়াসার বিরুদ্ধে সেই সকালে কিছু মুসলিম স্বপ্নদোষের কারণে অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন শয়তান মুসলিমদের মনে দিত ছিল কিভাবে তোমরা অপবিত্র অবস্থায় যুদ্ধ করবে অর্থাৎ শয়তান মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে দুর্বল করে দিতে চাইছিল কিন্তু আল্লাহ আজ ওই মুসলিমদের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পানি বর্ষণ করে তাদের পবিত্র করে দিয়েছিলেন ইন্স অমনতুয়ুনজি কু মিঃ সুপ্রিবি কুমৃশৈনি অলি অব্যাল قُلُوبِكُمْ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 এবং তিনি এর মাধ্যমে তোমাদের পদক্ষেপ মজবুত করবেন সুরা অর্থাৎ আল্লাতলা এই বৃষ্টির মাধ্যমে মুসলিমদের দুই ভাবে সাহায্য করেছেন এক এই বৃষ্টির মাধ্যমে বালোময় বদরের প্রান্তরের মাটি মুসলিমদের জন্য শক্ত করে দিয়েছিলেন এবং দুই এই বৃষ্টির মাধ্যমে মুসলিমরা গোসল করে পবিত্রতা অর্জন করে নেয় তালার পক্ষ থেকে মুসলিমদের জন্য আরেকটি বিশেষ সাহায্য ছিল ঘুম বা তন্দ্রা যার কথা আল্লা তালা কোরআনে একই আয়াতে উল্লেখ করেছেন তিনি বলেছেন আর যখন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা আর স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন আলীবেন যুদ্ধের আগের রাতের ব্যাপারে বলেছেন সকল মুসলিমরা ঘুমিয়েছিল এই ঘুম আল্লাহর পক্ষ থেকে বারাকা আল্লাহ বলেছেন তিনি আরক করেছিলেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা সাধারণত যুদ্ধের আগের রাতে সবাই খুবই উদ্বিগ্ন চিন্তিত আর ভীত অবস্থায় থাকে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 তিনি হলেন রসুল্লাহ সাল্লাস্লাম তিনি সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে তোয়া করেছেন তিনি একটি গাছের নিচে বসে সারা রাত সালাত কেঁদেছেন সকাল পর্যন্ত তিনি এমনটা করেছেন যুদ্ধের আগের রাতে রসুল্লাহ আলহিউ একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নকে আমরা খুব একটা গুরুত্ব দেই না কিন্তু সুস্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহন মতআলা মুমিনদের সুসংবাদ দেন যারা আল্লাহ রাস্তা জিহাদ করেন আল্লাহ তাদের মনে স্বপ্নের মাধ্যমে শক্তি যোগান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 তাহলে সে যুদ্ধের ময়দানে ভেঙে পড়বে আর এ কারণে আল্লাহ কুরাইশদের সৈন্য সংখ্যা কমিয়ে দেখান যেন মুসলিমরা হতদম হয়ে না পড়ে এই স্বপ্নের কথা আল্লাহ সুবান কোরআনে উল্লেখ করেছেন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 কোরাইশ বাহিনীর সামরিক শক্তিমত্তা ছিল মুসলিমদের চাইতে বহুগুণে বেশি কিন্তু তাদের মধ্যে শুরু থেকে ছিল বিভক্তি সুর তারা তাদের ক্ষমতা নিয়ে বড়াই করছিল কিন্তু এই যুদ্ধে যেতে তাদের মন সায় দিচ্ছিল না কুরাইসদের নেতৃস্থানীয় অনেকেই নানান অজুহাত দেখিয়ে এই যুদ্ধ যাওয়া থেকে বিরত থাকতে চায় কিন্তু আবুজাহের যুদ্ধের উন্মাদনার সামনে তাদের কোন অজুহাতই টিকতে পারেনি তাই কুরাইশদের সিনিয়র নেতৃবিদদের প্রায় সবাই এই যুদ্ধে অংশ নেয় আল্লাহ কুস্তের ব্যাপারে বলেন ইহু ফদ ও কুমফি তু কুম শ হে কা তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে হ্যাঁ আজ সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে যদি তোমরা এখন যুদ্ধ থেকে থাকতে চাও তবে তা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা যদি যুদ্ধের জন্য ফিরে আসো তবে আমরাও ফিরে আসবো আর তোমাদের বাহিনীর সংখ্যায় যতই বেশি হোক না তা তোমাদের কোন উপকারে আসবে না কারণ আল্লাহ ইমানদারদের সাথে আছেন আনফাল এই আয়াতে আল্লাহ যে সিদ্ধান্তের কথা বলছেন সেটা ছিল আসলে আবু জাহেলে একটি বিচার চাওয়া যা সে আল্লাহর কাছে চেয়েছিল বদরে ময়দানে এসে আবু জাহেল আল্লাহর কাছে একটি দোয়া করে সে নবীজ সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করে বলে এই হল সেই লোক যে আত্মীয়তার সম্পর্ক এমনভাবে নষ্ট করেছে যা আমাদের মাঝে আর কেউ কখনো করেনি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 এমন একজন লোক ছিল উত্পা ইবন রাবিয়া যার নাম আমরা আগের পর্বে উল্লেখ করেছি সে ময়দানে এসেছিল একটি লাল উটের পিঠে চড়ে ময়দানে তাকে দূর থেকে দেখতে পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন ক্রাইশদের মাঝে যদি কিছু ভালো থেকে থাকে তবে এই লাল উটের আরোহীর মাঝে আছে অন্যরা যদি তার কথা মেনে নিত তাহলে সঠিক পথ পেত রসুল্লাহ সাল্লাহু আলহিহাস্লাম বলছেন উৎপা এই যুদ্ধে না যাওয়ার ব্যাপারে ক্রাইশদের পরামর্শ দিয়েছিল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 এই যুদ্ধকে এড়ানোর জন্য বিকল্প ফন্তা হিসাবে হাদারামের রক্তপণ দিয়ে দিতে অনুরোধ করে যদি হাদারামের রক্তপণ আদায় হয়ে যায় তাহলে মুসলিমদের থেকে কোরাইস্তের কোনো রক্তপণ আদায় করা বাকি থাকবে না আর এই রক্তপণ নিয়ে যুদ্ধ বাঁধানোর কোন অজুহাতও থাকবে না তাই এই প্রস্তাবটি উৎপার পছন্দ হয়েছিল কিন্তু তাদের নেতা ছিল আবু জাহেল তাই তার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল উৎপা দাঁড়িয়ে কুরাইসদের উদ্দেশ্যে করে বলল শোন মুহাম্মাদ ও তার সঙ্গী সাথীদের লড়াইয়ে আমাদের তেমন কোনো অর্জন নেই যদি তোমরা তাকে মেরে ফেল তাহলে এমন সব মানুষ মারা পড়বে যাদের নিহত চেহারা দেখতে তোমাদের কারই ভালো লাগবে না তোমরা তো তোমাদের চাচত ভাই খালাতো ভাই অথবা গোত্রের কাউকেই হত্যা করবে তোমরা ফিরে চলো এবং মুহাম্মাদকে আরবের অন্যান্য গোত্রদের হাতে ছেড়ে দাও যদি তারা মুহাম্মাদ ও তার সঙ্গীদের মেরে ফেলে তবে তোমাদের ইচ্ছাই পূরণ হবে আর যদি মোহাম্মদ বিজয়ী হয় তাহলে সে আমাদের উপর প্রতিশোধ নেবে না উথবা ক্রাইশদেরকে এসব কথা বলে যুদ্ধ থেকে ফেরানোর চেষ্টা করছিল এখানে লক্ষণীয় উথবা যদিও ইসলাম ও মুসলিমদের শত্রু ছিল কিন্তু সে চাচ্ছিল না কুরাইশা মুসলিমদের সাথে যুদ্ধ করুক সে সমাজে নিজ কোচের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল খুব ঘৃণিত একটা ব্যাপার উৎপা চাচ্ছিল না কুরাইশা এই ঘৃণিত কাজের সাথে যুক্ত হোক যুদ্ধ করলে অন্যান্য আর গোতরা করুক কুরাইশরা যেন এই ঝামেলায় না জড়ায় এর কারণ হলো যদি মোহাম্মদ সাল্লু আলী ওয়াসলাম অন্য আরব গোত্রের সাথে যুদ্ধে বিজয় হয় তাহলে কুরাইশদেরই লাভ কারণ মোহাম্মদ সাল্লু আলী হাসলাম নিজেও একজন কুরাইশ যদি তিনি আরবের ওপর বিজয় হন তাহলেও কুরাইশদের লাভ আর তিনি যদি অন্য গোত্রের কাছে পরাজিত হন তাহলে কুরাইশদের কোনো ক্ষতি নেই তাদের অবস্থান আগের মতোই থাকবে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 এপর আবু জাহেল বলল আল্লাহর কসম মুহাম্মদ ও তার সঙ্গীদের দেখে ভয়ে উৎপার বুক শুকিয়ে গেছে আমরা কখনো না যতক্ষণ না আল্লাহ মুহম্মাদ আর আমাদের মধ্যে একটি ফয়সলা করেন সে ভয় পাচ্ছে আমরা মুহম্মাদ ও তার সঙ্গীদের কচু কাটা করব তার ছেলে তো তাদের সাথেই আছে ছেলেকে বাঁচাতেই সে মুসলিমদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছে কুরাইশদেরকে উত্তেজিত করার জন্য এরপর আবু জাহেল নিহত ব্যক্তি আমর বিন হাদরামের ভাইয়ের কাছে গিয়ে বলল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 উৎপা যখন শুনল আবু জাহেল তাকে ছোট করার জন্য বলেছে উৎপার বুক শুকিয়ে গেছে তখন সে নিজের পৌরুষ দেখানোর জন্য বলে ওঠে ঠিক আছে দেখা যাবে কার বুক শুকিয়ে গেছে আমার না তার কথাকে ভুল প্রমাণ করতে গিয়ে বদরের দ্বন্দ্ব যুদ্ধে সে সবার আগে এগিয়ে যায় আবুজাহেলের ব্যক্তিত্ব ছিল এমন সে উস্কানি দিয়ে মানুষকে খেপিয়ে দিতে পারত সে একাই পুরো কুরাইশ বাহিনীকে যুদ্ধের দিকে ধাবিত করতে সক্ষম হয়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 আমরা মাদানের যুগের প্রথম দিকে ঘটে যাওয়া একটি ঘটনা আলোচনা করেছিলাম আনহু মক্কায় তাওয়াফ করতে এসেছিলেন। যেখানে ছিল বন্ধু। সাদ যখন তাওয়াফ করতে এসেছিলেন তখন তার সাথে আবু জাহেল গলা চড়িয়ে কথা বলতে থাকে আর সাদ ও আবু জাহেলকে হুমকি ধামকি শুরু করেন তখন উমাইয়া বিন খালাফ স বলল সাদ ও মক্কার নেতা ওর সাথে উঁচু গলায় কথা বলো না সাদ তখন জবাবে বললেন আরে থামো তুমি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 আমাদের ক্যাম্পে ছুঁড়ে মারল আর আমাদের ক্যাম্পের প্রত্যেকটা তাবুতে রক্তে ছিটা এসে পড়ল আবুজাহ সে স্বপ্নের কথা শুনে তো ভয় পেলই না বরং সে বলল আরে এ দেখি আব্দুল মুতালি পরিবারের আরেক নবী এসেছে কালকেই তোমরা দেখবে কে কাকে মারে কোরাই শিবিরের যেই ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো দেখিয়ে দেয় কুরাইস্তের উঠ তলোয়ার অস্ত্রশস্ত্র সৈন্য সমন্দ সবই ছিল কিন্তু ছিল না সাহস দৃঢ়তা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 আজ তোমার প্রতিশ্রুত সাহায্যে বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি ওদেরকে ভিন্ন করে দাও আল্লাহ এই কবল করেছেন কিভাবে করেছেন সেই কাহিনী আমরা আগামী পর্বে জানব ইনশা আল্লাহ আজকের পর্বে বদর যুদ্ধের ঘটনা বর্ণনা শেষ করার আগে আমরা অল্প কিছু বিষয়ে আলোচনা করব আল্লাহ কোরআনে বলেন দুহু বিলো দোয় কুসলমি কুম ও ফিল্মি আল কিহু অম্র্য নম সূল লি অনহল ক্য বাইন যুদ্ধক্ষেত্রে তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে তারা ছিল দূর প্রান্তে আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্ন ভূমিতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তোমরা যদি পরস্পর ওয়াদদ্ধ হতে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 উগ্রবাদীদের জোরালো মিডিয়া প্রপাগান্ডার নিচে চাপা পড়ে এটাই বাস্তবতা যেমন আবু সুফের কথা যুক্তি ছিল সে কুরাইশ বাহিনীকে ফিরে গিয়ে যুদ্ধ এড়াতে বলেছিল বনু বনজোহরা গোত্রের নেতা ছিল আফনাস বিন সুরাইক তারা এই যুদ্ধে জড়ায়নি তারা নিজেদের ভাইদের বিরুদ্ধে লড়তে অস্বীকৃতি জানিয়েছিল একইভাবে উথবা এবেন হাকিম ইবেন হিজামও যুদ্ধের বিপক্ষে জনমত গড়ে তুলতে চেয়েছিল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 আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম সব সময় সাহাবেদের সাথে কোন সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করতেন তিনি তাদের মতামত শুনতেন তারা কি ভাবছে সেটা জিজ্ঞেস করতেন কোনো বিষয়ে মাসোহারা করার সময় তিনি তাদের মতামতকে বেশি গুরুত্ব দিতেন যাদের সেই বিষয়ে মতামত বেশি গুরুত্ব রাখে যেমন গত পর্বে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত নেয়ার জন্য আনসারদের মতামতকে খুব গুরুত্বের সাথে দেখেছেন যদিও বা আবু বকর ওমর রাজিয়াল আনহুমা তারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লামের দুই উচির বা সেক্রেটারি পরেও তিনি এখানে আনসারি সাহাবিদের মত নিয়েছেন কারণ এখানে মোহাজির সাহাবিরা যুদ্ধ করতে রাজি হওয়াটাই যথেষ্ট নয় এই ঘটনা আমরা দেখেছি একটি কৌশলগত বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাস্লাম হুবাব এবেন আল মঞ্জিরের পরামর্শ গ্রহণ করেছেন অথচ হুবাব কিন্তু প্রথম সারির কোনো সাহাবি ছিলেন না তিনি খুব বিখ্যাত সাহাবি নন তাঁর সম্পর্কে আমরা খুব অল্পই জানি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 আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আগামী পর্বে আলোচনা করা হবে যুদ্ধের ময়দানে কি হয়েছিল কারা জয়ী হয়েছিল কারা নিহত হয়েছিল এবং ময়দানের যত কাহিনী আলহামদুলিল্লাহ আলমিনামালিকুমুলার অন্যান্য সম্পর্কে www.facebook.com raindropsmedia raindrops media or our youtube channel www.youtube.com slash raindrops